বাংলা মানবতা সমাধান এলিমিনেট মডেলস গু লন সমুয়ার স্ক্রিপর গো ব্যাক টু ইয়ারে দাস is দোড is we understand. The concept of God in Hinduism. The Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statute of 1996, U.S. Department of Justice, 2,730 women are being raped every day. Every 32 seconds, one woman has being women raped. been raped in US. until that time I'm here. Islam has the solutions to the problems of the Of the West. Of the West. There is no greater than the আসসালামাইকুম ডাক্তার জাকির নায়ক আমার নাম জিয়াউল আমি একজন শ্রমিক আমার দুটো প্রশ্ন প্রথমে আমি বলছি আমি আপনাকে ভালোবাসি কারণ যেভাবে আপনি ইসলাম বিষয়ে কথা বলেন সেটা অসাধারণ খুবই চমৎকার আর আমার প্রথম প্রশ্ন আমি যেখানে কাজ করছি তা অর্ধেক অর্ধেক মানে হালাল খাবার বিক্রি করা হয় এবং হারাম খাবারও যেমন খিঞ্জির শুকোর এগুলো যদি আমি সেখানে কাজ করি আর তা থেকে টাকা পাচ্ছি এটা কি হালালামার জন্য আমার কি কোনো পাপ হবে দ্বিতীয় প্রশ্ন হলো কারণ যখন আমি আপনার লেগসার দেখি আমি মনে মনে দোয়া করি যখন আপনার দেখা সরাসরি পাবো আমি কোলাকুলি করব আমি কি মঞ্চে এসে আপনার সাথে গোলাকুলি করব একবার ভাই প্রশ্ন করলেন একটা খাবারের দোকানে কর্মচারীদের খাবার দেয় এটা কি দোকান আচ্ছা আপনি দোকানে কাজ করছেন হারাম হালাল সব খাবারই আপনারা বিক্রি করেন যদি হারাম খাদ্যের পরিমাণটা কম হয় যেমন হতে পারে অল্প পরিমাণ। হারাম খাদ্য তো তাহলে করতে পারেন কিন্তু হারামের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তখন আর কাজ করতে পারবেন না এটা হারাম মদের দোকানে কাজ করতে পারবেন না সুগার বিক্রি হয় এমন দোকানে কাজ করতে পারবেন না যদি ফাইভ স্টার হোটেলে কাজ করেন যার আবাসিক ব্যবস্থা আছে সবকিছু আলাদা আর খাবারটা তাদের আয়ের সামান্য একটা অংশ সেই খাবারের ফিফটি হারাম থেকে একটা শুকরা হারাম মদ হারাম অনুমতি আছে কিন্তু খাবার বিক্রি করে আর অধিকাংশ খাবারই পঞ্চাশ ভাগেরও বেশি বা তারও বেশি পরিমাণ পঁচিশ বা বিশ মানে নাই কিন্তু হারাম খাবার বিক্রি করে আর সেই বিক্রিতে আপনি নিয়োজিত থাকলে আপনার জন্য হারাম আপনার বয়স ছয় বছর আমার প্রশ্ন হলো কিভাবে আমরা নিজেরা দিন শিখবো যাতে আমরা অন্য মানুষকে শিখাতে পারি আর আমাদের কোন মূল বিষয়টা ভালো করে জানা দরকার बन प्रश्न कर ली भावे स्वाभाविक कुरान अनुबाद बुझे पड़े से सब चे भा पथन देठ्य बानवजात आहवान पृथिवीर सब चेहरे पजिटी बी एट ज्ञान दया झर्णाधरा এটা উদাসীনদের প্রতি সতর্কবাণী পথহারাদের সন্দেহ পথ প্রদর্শকের জন্য জন্য আশা পথ খুঁজে পাওয়ার জন্য শ্রেষ্ঠ বই হচ্ছে এই পবিত্র একজন অমুসলিম বোন স্লিপে প্রশ্ন করেছেন বলেছেন আমি একজন অমুসলিম মেয়ে আর আমি ভাবছি ইসলাম গ্রহণ করার কথা তবে তাহলে কি আমার ঈশ্বর আমাকে শাস্তি দিবে মাসা আল্লাহ একজন অমুসলিম বোন ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন আল্লাহ তাকে হেদায়ত দিন ইসলামে আসার জন্য স্বাগতম আলহামদুলিল্লাহ তার মূল প্রশ্ন হচ্ছে যে ইসলাম গ্রহণ করলে তার ঈশ্বর তাকে শাস্তি দেবেন বোন সব ধর্মে ইসলাম সহ ঈশ্বর মাত্র একজন কেবলমাত্র একজন ঈশ্বর সমগ্র মানবজাতির জন্য আলাদা কোন ঈশ্বর নেই মুসলিম বা খ্রিস্টান হিন্দু শিখ বা ইহুদিদের জন্য সবার জন্য এক ঈশ্বর আর আমি একটা লেকচার দিয়েছি বিশ্বের প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা सब एक एक धर्म एकश्वर तरह क्योंकि सबसे नबी आसबें एक जार नाम मुहम्मद इहुदी धर्मग्रंथ पढ़ें ख्रीसटान धर्मग्रंथ पढ़ें हिंदू धर्म ग्रंथ हमें जानिना ख्रीटान ना कि इहुदी ना कि हिंदू तब जे धर्मेन इंशाला अवश्य আপনার ধর্মগ্রন্থও পাবেন যে ঈশ্বর এক যে নবী আসবেন একজন যার নাম হবে মোহাম্মদ তিনি সত্যের পদ দেখাবেন আল্লাহ তাকে শান্তিতে রাখুন তাই আপনার সেই ঈশ্বরও একজন ভিন্ন কোন ঈশ্বর নেই যদি আপনি ইসলাম গ্রহণ করেন ইসলাম মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা তাই ইনশাল্লাহ আল্লাহ খুশি হবেন আপনাকে পুরস্কার দেবেন আর ইনশাল্লাহ পরবর্তী জীবনে আপনাকে জান্নাতে দিবেন। হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম কামরান কৌশিক কোম্পানি ডিরেক্টর ভাই আজকে আসার জন্য ধন্যবাদ আমার প্রশ্ন হল যে মাসাল্লাহ আপনি আজকে একটা মডেল স্কুল প্রতিষ্ঠা করেছেন এমন একটা কোনো ইসলামিক দেশও আমি দেখে নাই তবে মাসা আপনি বর্তমান সময়ে প্রতিষ্ঠা করেছেন আমার প্রশ্ন হল দুর্ভাগ্যজনকভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম বাচ্চারা আপনার স্কুলের মতো স্কুল পাবে না আমাদের বাচ্চাদের জন্য কি পরামর্শ দিবেন পৃথিবী জুড়ে সবাই এমন স্কুল পাবে না আপনার সব বক্তব্য এবং কি করবে কিভাবে তারা এমন একটা স্কুলে যাবে আমাদের স্কুলের তথ্যের জন্য যদি বলেন তাহলে যান আমাদের দেখবেন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের জন্য আলাদা সেকশন সেখান থেকে জানতে পারবেন একই স্কুলের কথা বললে দুটো পথ আছে প্রথমটা খুবই সহজ স্কুলে গিয়ে দেখতে পারেন আমাদের এখান থেকে সবকিছু দেখে সহযোগিতা নিয়ে নিজের শহরে অনুরূপ একটা করা যায় তবে সফল হওয়া খুবই কঠিন কারণ সবাই যারা স্কুল করতে চায় তাদের ওই ব্যবস্থাপনা দক্ষতা নাও থাকতে পারে একই রকম আগ্রহ নাও থাকতে পারে সবকিছুই ভিন্ন আসল হচ্ছে আল্লাহর সাহায্য তাই আল্লাহ যদি সাহায্য করেন ইনশাল্লাহ সম্ভব কথা হচ্ছে অনুরূপ স্কুল করতে পারেন যা অনেকেই করেছে तब यह जरा शुरू करा कल भाग भाग दी पे स्कूल सबकि स्थानियों मूलधन बनियोग कर सबकिवस्था कर स्थानियों खुबी कड़ा जो इंडिया बहरे कौन कम पक्षे चार एक जमी दीते हैं शहर प्रधान अवस्थान हलोई एकर खुबी कठिन तिता कर ली तीन बच्चों चलुकना शुरू कर इनशालबई थे प्रस्ताव लोक जनता अनेक जमी देर लोक जन मैचेस्टारे एक जमी देव ग्रहण कर देखी सबकिबसा ना को व्यवसा ना पॉइंट नम्बर वन जे जमी दानी जमिर कथा भूले जाता करबें ना पश्चिमा देशी सबा चिंता एक हजार पाउंड कर ले कत पा যেখানে আমি যাই শুধু পশ্চিমা দেশগুলোতে ইউএসএতে কানাডা ইউকে টিকেটের ব্যবস্থা করে লেকচারের টিকেটের ব্যবস্থা বলে কিছু নেই ইসলামিক লেকচার টিকিটের ব্যবস্থা থাকবে কেন তাই টিকিটের ব্যবস্থা করা যাবে না অনেকেই বলে ডক্টর জাকির নাই আপনাকে নিতে হলে কত টাকা দিতে হবে তারা ভাবে অনেক টাকা লাগবে বিশ্বাস করেন যদি আমার ফি বলি তারা আমাকে নিতেই পারবে না মাসা আল্লাহ আমি টাকা ছাড়াই আসি বড় আমার প্লেনের টিকিটটা দিতে পারেন আমার সফর সঙ্গে যারা থাকে মাসা আল্লাহ সব খরচ আমরা বহন করি ঠিক আছে সাধারণ একটা থাকার ব্যবস্থা যদি করতে না পারিনি সেটাও আমরা করে নেবো সমস্যা নেই আমার সময়টা গুরুত্বপূর্ণ তাই এটা ভিন্ন ধারণা তবে প্রাচ্যের দেশগুলোতে মাসাল্লাহ অন্যরকম তাই আমরা যা করছি সেটা আমাদের ব্যবসা না কেউ আগ্রহী হয়ে দিলে সেটা বলে যেতে হবে যে স্কুলের জন্য জমি দিয়েছে সে সম্পূর্ণ স্কুল আমাদের নিয়ন্ত্রণে যদি ফ্র্যাঞ্চাইজ দেয় সম্পূর্ণ আমাদের কন্ট্রোলে থাকবে একজন জমি ডোনেট করেছে যার মূল্য ষোলো কোটি রুপি এখানে কত হবে হয়তো কয়েক মিলিয়ন পাউন্ড আমরা তাকে বলেছি এমন নিশ্চয়তা দিতে পারব না যে আপনার সন্তান ভর্তি হবে। জমি দিতে পারেন স্কুল চালু করতে পারেন কোন নিশ্চয়তা নাই যে আপনার সন্তান না পাস করলেও ভর্তি হবে এমন ঘটনাও আছে যে লোকজন ডোনেট করেছে এক মিলিয়ন ডলার ডোনেট করেছে তার বাচ্চা ভর্তি হতে পারেনি আমাদের নিয়ম নিয়মকানুন খুবই কড়া এবং সম্পূর্ণ স্বচ্ছ তাই এক্ষেত্রে আমরা ভালোভাবে ডোনারের বিষয়টা পরীক্ষা করে দেখি যখন ফ্রেঞ্চাইজ দি আমাদের নামটা যুক্ত করা হবে আমরা আসি কিন্তু নাম দিই না আয়োজক হিসেবে আমার নাম দিই না যখন আয়োজক হিসেবে নামটা যাবে অবশ্যই পরবর্তীতে আমাদের সমস্যা হবে তাই যখন অন্য কোন সংগঠনকে সহায়তা করি কোনো কাজে আমরা অনেক সহায়তা করি মাসাল্লাহ তবে আমাদের একটা শর্ত থাকে আমরা সাহায্য করব নামটা আমরা ব্যবহার করতে দেব না কারণ জানি শতভাগ নিয়ন্ত্রণে নেই এটা। এমন কি ভাগ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ হলেও আমরা এ ব্যাপারে রাজি হই না যদি শতভাগ নিয়ন্ত্রণ হাতে না থাকে আমাদের নাম ব্যবহার করতে দেই না আমাদের কাছে এখনো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রস্তাব আসতেই আছে মাসাল্লাহ এমন স্কুল প্রতিষ্ঠা করতে আরেকটা বিষয় নাম যুক্ত করে ইনশাল্লাহ আমরা ইনশালিত আল্লাহ তাদের দিয়েছেন যাদের সামর্থ্য নেই পঁচিশ ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেব এখন দুবাই আমাদের পরবর্তী টার্গেট ইনশাল্লাহ আমাদের যেখানে ব্রিটিশ এবং আমেরিকান স্কুলের ফি অনেক বেশি তবে ইনশাল্লাহ আমরা ভাবছি তাদের চেয়ে বেশি ফি নেব আর ইনশাল্লাহ অনেক লোক আসবে আমাদের স্কুলে আল্লাহর দয়ায় আসল বিষয় হচ্ছে কোয়ালিটি আর অন্য লোকদের জন্য নিজেদের ক্ষমতা অনুযায়ী শুরু করতে পারেন আপনার যা আছে আমি জানি এখানে মার্শাল্লা সরকারি স্কুলও আছে তবে সাধারণত আমরা সরকারি কোনো অনুদান নেই না কারণ এতে অতিরিক্ত হস্তক্ষেপ হয় কোনো কাজে আসে না আমি জানি না এখানে আপনারা নিজেরা স্কুল চালাতে পারবেন কি না তবে নিজেরাই শুরু করে দেন ছোট করে একটা শুরু করেন যতটুকু পারেন যতটুকু আপনার সামর্থ্য আছে শুরু করে দেন ইন আল্লাহ আর ইনশাল সাহায্য করবেন ইনশাল্লাহ সফল হবেন আশা গুরুত্বটা পেয়েছেন Debate, debate, rebuttal, rebuttal, rebellion. conclusion, conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhoon. Shammukh Shammure. Prati Riyashpatibar. Ratnoataye. Appuno Shamprachar. Shakal Chai Doshtaaye Bangaladeeshe. Peace TV Bangalaye. Allahumna Sadeh. Nubiji Muhammad Sallallahu Alaihi Wasallamit. <theat> Moni Mukhtar.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 যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে চেষ্টা করে আল্লাহ তালার নিকট তাকে মিথ্যুক বলে লিপিবদ্ধ করা হয় অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ উনসত্তর আদিশ নম্বর ছ হাজার সহি মুসলিম চতুর্থ খণ্ড সৎ কাজ সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ এক হাজার নম্বর ছ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 तस्लिमी की, की बैशिष्ट माला जार कारण बानदा होते महान आल्ला प्रिय अनुष्ठान जो आदर्श मुस्लिम ও বর্জনীয় পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালাম আলাইকুম একজন অমুসলিম বোন প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে করোনার কিছু আয়াত অন্যগুলো দ্বারা বাতিল হয়েছে এগুলোকে কি অসংগতি বা বলা যায় না যেমন বাতিল হয়েছে ২৪ আয়াত একটা করলেন তিনি অমুসলিম প্রশ্ন হলো কোরআনের যেগুলো বাতিল বা সাংঘর্ষিক যেগুলো বাতিল করা হয়েছে এর মানে এই যে এগুলো হচ্ছে সাংঘর্ষিক যদি কোরআন পড়েন এমন দুটো আয়াত পাবেন না যেগুলো সাংঘর্ষিক আমি চ্যালেঞ্জ করলাম কোরআন থেকে দুটো আয়াত দেখান যেগুলো সাংঘর্ষিক কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন সুরা অধ্যায় চার্লা থাকতো। এখন মুসলিম সমাজে আমি জানি একটা ধারণা আছে যেটাকে বলা হয় যেগুলো হচ্ছে মানসুখ এবং নাস কোরআনের এই আয়াতের ভিত্তিতে সুরা বাক দুই আয়াত একশো ছয় এবং অধ্যায় আয়াত বলা হয়েছে যে আল্লাহ কোনো আয়াত কখনো বাতিল করলে বা কোনো আয়াত ভুলিয়ে দিলে তিনি তার বদলে অনুরূপ বা তার চেয়ে ভালোটা এনে দেন এখন এ আয়াতের উপর ভিত্তি করে অনেক বিশেষজ্ঞ অ্যাব্রোগেশন থিওরি দাঁড় করিয়েছেন নাস্ক এবং মানসুক কেউ কেউ বলবে ডাক্তার জাকির নে কি বলছে কোনো সাংঘর্ষিক আয়াত নেই কোরআন বলছে আয়াত সাংঘর্ষিক না তাহলে সাংঘর্ষিক না যে কোন বিশেষজ্ঞ বলুক সেটা আমার বিষয় না আল্লাহ হলেন এক নাম্বার। যদি করোনার আয়াত আয়াতগুলো দেখতে পারেন একটা হচ্ছে যে হয়তো আগের ধর্মগ্রন্থ নিয়ে বলছে হতে পারে হতে পারে ইঞ্জিল তাই আল্লাহ বলেছেন আমি কোনো আয়াতকে বাতিল করি না আল্লাহ নিদর্শনকে আগের গ্রন্থের আয়াত ভুলিয়ে দেওয়া হয়েছে তবে ভালো অনুরূপটা তাদের দেওয়া হয়েছে সে ভালো এবং অনুরূপটা হচ্ছে এই কোরআন এখন যদি মনে করেন যে আয়াতগুলো কোরআনের আয়াতের কথা বলছে তাহলে জবাব আছে এটার এর মানে আল্লাহ সেই আয়াতটা নাজিল করেছেন সেই প্রেক্ষাপটের জন্য তারপর আরেকটা আয়াত নাজিল করেছেন তবে সেই আয়াতটা সাংঘর্ষিক না এটা আরো বিস্তারিত বলছে আর দুটো আয়াত দেওয়া হয়েছে সুরা নিশাউদ্চার আয়াত পনেরো खुबी सहज कठिन किटारा मार्शल्ला एक ही क्या करें आलहमदुल्लानिसाध्याय चार आय पंद्रह क्यों जो व्यविचार कर नारी কোনো নারী যদি ব্যবচার করে তাহলে তাকে আবদ্ধ রাখো ঘরে বন্দি করে রাখো আর সেটা করবে মৃত্যু না হওয়া পর্যন্ত বা আল্লা পৃথক কিছু না করা পর্যন্ত সুরা নূর অধ্যায় নম্বর চব্বিশ আয় বলছে ব্যবিচারকারীর জন্য যে ব্যবিচার করে তাকে একশোটা বেত্রাঘাত করো শাস্তি স্বরূপ এখন লোকজন মনে করে এটা সাংঘর্ষিক যদি কোরআনের আয়াত সুরা নিসা অধ্যায় চার আয়াত পনেরো বলে যে মহিলাকে ঘরে বন্দি করে রাখো তারপরে থেমে যায় তারপর সুরা নূরের একশো বেত্রাঘাত তাহলে সাংঘর্ষিক এটা বলছে যে তাদেরকে বন্দি রাখো মৃত্যু না হওয়া পর্যন্ত অথবা আল্লাহ অন্য কিছু না করা পর্যন্ত এখন এজন্য আল্লাহ দুটো অপশন দিয়েছেন কোরআনে ব্যবীচারকারীর জন্য একশোটা বেত্রাঘাত আর সহিব বুখারির হাদিস একজন ব্যবচারের শাস্তি হচ্ছে মৃত্যু सांघर्षिक्शन नहीं शिता हम सामयिक परवर्ती आल्लाजिल कर एक ही किशेषज्ञ एक हजार आयात कंट्राडिक्ञले पाँच পরবর্তীতে নেমেছে বাইশটা এবং আরেকজন বিশেষজ্ঞ বলছেন পাঁচটা আমি এই ২২টা এবং পাঁচটাকে যাচাই করেছি ধাপে ধাপে এর সেরাও উদাহরণটা হচ্ছে মদ মদের ব্যাপারে প্রথম যায় নাজিল হয় সুরা বাকারা অধ্যায় দুই এক দুইশো আল্লাহ বলেছেন যে মদ পানে লাভ এবং ক্ষতি উভয়ই আছে তবে ক্ষতির পরিমাণটা বেশি। নিষিদ্ধ করেনি। এটা শুধু বলছে যে মদ পানের দুটোই আছে ক্ষতির পরিমাণ বেশি। মদ ব্যাপারে সেটা সুরানিসাউদ্ চার আর তেতাল্লিশ বলা হয়েছে যে মাতাল অবস্থায় তোমরা নামাজ পড়ো না যখন মাতাল থাকবে নামাজ পড়বে না তার মানে এটা আরেকটু কঠোরতা আরোপ করছে আগে বলা হয়নি এটা হারাম শুধু পথ দেখানো হয়েছে লাভ ক্ষতি আছে তবে বেশি। মাতাল অবস্থায় নামাজ পড়বে না তাই মাতাল অবস্থায় ইবাদত করা যাবে না এখন যেহেতু মুসলিমকে পাঁচবার নামাজ পড়তে হয় তাই সে সারাদিন মাতাল হতে পারবে না রাতে সুযোগ আছে তবে বলছে না পান করতে চূড়ান্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যাতে সফল কাম হতে পারো এখানে চূড়ান্ত নিষেধ করা হয়েছে যখন এত নাজিল হলো মদের পাত্র মদ মদিনা রাস্তায় ফেলে দেওয়া হয়েছে আর এসব করবো না প্রথম আয়াত বলছে লাভ ক্ষতি উভয়ই আছে লাভের চেয়ে ক্ষতি বেশি এটা এখনো প্রযোজ্য এখনো এটা সঠিক যে মদ পানে লাভ এবং ক্ষতি উভয়ই আছে মেডিকেল ডাক্তার হিসেবে আমি জানি যে মদে উপকার এবং ক্ষতির দুটোই আছে তবে ক্ষতি বেশি আযাত বলছে যেমন ধরেন আমি বললাম যে আমি ইউকেতে বাস করি ঠিক পরের দিন বললাম আমি লন্ডনে থাকি তৃতীয় দিন বললাম আমি হ্যারতে বাস করি তাই যখন বললাম হ্যারোতে লন্ডন এবং ইউকে বোঝা গেল সাংঘর্ষিক না যে মদের মাঝে উপকার এবং ক্ষতি উভয়ই আছে তাই কোনো না অধ্যায় চার আয়াত তেতাল্লিশ যে মাতালাবস্থা নামাজ পড়বে না যখন তোমরা মদ পান করবে তাই এর মানে কোরআনের শেষ আয়াতে বিস্তারিত অসঙ্গতি নেই যদি কোনো অসংগতি থাকে এটা আর আল্লাহর বাণী থাকবে না তাই আমি তাদের সাথে একমত না যে পৃথিবীর সেরা বিশেষজ্ঞ আমি চ্যালেঞ্জ করি হোক সে মুসলিম বা অমুসলিম করটা অসঙ্গতি দেখাতে পারবে না তারা তা করতে পারেন কখনোই করতে পারবে না ভাই আমার নাম আমি গবেষক ইতিহাস এবং এখন আমি কম্পিউটার বিজ্ঞানে পড়ছি আমার প্রশ্নটা হলো জাদুর বিষয়ে যা ম্যাজিক বা যে নামে আপনি এটাকে বলেন আমি নির্দিষ্ট করে বলছি না তবে এটা একটা পরিবার সম্প্রতি তারা কাগজে যা দ্বারা বুঝতে পেরেছে যে এটা নিজেরা আমি অবাক হয়েছে আহ তাই যদি ব্যাপারে কিছু বলতেন ভাই প্রশ্ন করলেন খারাপ জাদুর ব্যাপারে কি বলবো আর থেকে পরিত্রান কি খারাপ জাদুর ব্যাপারে যদি বলি খারাপ জাদু বলে কিছু আছে করছে ফালাকে সুরা বাকারতো বলা হয়েছে খারাপ জাদুর কথা এটা আছে তবে আমাদের এই খারাপ জাদুর ভেতর জড়িত হওয়া যাবে না এটা করা যাবে না আমাদেরকে আল্লাহর বিশ্বাস রাখতে হবে আর প্রতিকারের ব্যাপারে যদি বলেন শেষ দুটো সুরা মোয়াদ সুরা ফালাক সুরা নাস এই জন্যই নাজিল হয়েছে এই দুটো সুরা খারাপ জাদু থেকে পরিত্রানের জন্য এখন একটা বিষয় হচ্ছে যখন লোকজন মনে করে যে কোনো কিছু ভর করেছে প্রথম বিষয় হচ্ছে আল্লাহ বলেছেন জ্ঞানীকে জিজ্ঞেস করো সুরা নাহল অধ্যায় আয়াত তেতাল্লিশ সুরা আমিয়া অধ্যায় একুশ আয়াত সাত ডাক্তারের কাছে যান ডাক্তার যদি চিকিৎসার কথা না বলে রোগের চিকিৎসা না করে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান আর যাদেরই খারাপ জাদুর প্রভাব পড়ে তারা ডাক্তার এবং মনোরোগ বিশেষজ্ঞের দ্বারা ভালো হতে পারে হতে পারে কোন জিনভর করতে পারে বা খারাপ জাদুর প্রভাব পড়তে পারে ক্ষেত্রে কোরআন এবং সুন্নার নির্দেশ মেনে চলতে হবে তার কাছে যেতে পারেন যে এই ক্ষেত্রে অভিজ্ঞ তবে আমি না বলে পারছি অধিকাংশ লোক যারা দাবি করে যে অভিজ্ঞ নিরানব্বই পার্সেন্টেরও বেশি ধোকাবাজ আমার মতো নিরানব্বই পার্সেন্টেরও বেশি হবে এটা আমার পর্যবেক্ষণ নিরানব্বই পার্সেন্টেরও বেশি যারা বলে খারাপ জাদু দূর করতে পারে তারা প্রতারক যখনই দেখবেন আপনার কাছে টাকা চাচ্ছে তার মানে প্রতারণার ফাঁদ তৈরি করছে এটা করো ওটা করো আমাকে কিছু টাকা দাও এক হাজার টাকা দাও দুই হাজার টাকা দাও এর মধ্যে দিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা আর কিছু লোক আছে যারা এই ক্ষেত্রে অভিজ্ঞ এমন দুজনকে আমি চিনি সৌদি আরবে মার্শাল্লাহ তারা খুবই জ্ঞানী যদি করে তাহলে ভালো যদি বিশেষজ্ঞের কাছে যান এক্ষেত্রে অভিজ্ঞদের কাছে যাবেন আশা করি উত্তরটা পেয়েছেন None greater than श्लिष्ट कि आलोचित होलुमुलर आन, आन, आन, आलो आन शुरोन कुरान भो भाव बुझ्वार ज्ञान रखा जरूरी जानते हम देख উলmul Quran ও ইসলামি আদর্শ প্রতি রবিবার রাত 8:30 টায় বা পুনর সম্প্রচার সকাল 7:00 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়